وَنَعُوذُ بِاللَّهِ مِنْ كُرُورِ عَنْ نَفُسِنَا وَمِنْ سَيِّعَاتِ عَمَالِنَا مَنْ يَحْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَاديَ لَهُ وَنَشْحَدُ وَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا ইনী مَن يَتَّقِ اللَّهَ وَرَسُولَهُ فَقد رَشَدَ أَمَّن يَسْهَمَا فَإِنَّهُ لاَ يَغُرُّ إِلاَّ نَفْسَهُ وَلاَ يَضُرُّ اللَّهَ inna fatahna laka fathaman mubeena li yaghfira laka allahuma taqaddama min dhanbika wa ma ta'akhkhara ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutminna amatahu 'alayka wa yahdika as-siraata اللهم على سيدنا محمد آله واصحابه اللهم على محمد آل কমা আল حميد مجيد বারিক আলা মোহাম্মদ আল মোহাম্মদ কমা বারক কালা ইব্রাহিম আল لي রবিশ রহি সৌধ্রী من لساني ও قولي اللهم سبحانك لا علمنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم وفقنا لما تحب و ترضى من القول والفعيل والعمل والخدی والنیا بحرمت السيد المرسلين صلى الله عليه وسلم حضرت صدر محترام حضرات علماء کرام ইসলামী মহাসমনলের দ্বিতীয় দিনে যোগদান করার চৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন হাকিমের সুরে ফাথার দুইটি আয়াত আমি তলবাদ করেছি আল্লাহ সোবানি করি কিছু কথা আশা করতেছি এই আয়াত গুলোর মানি মতলব বোঝার সুবিধার্থে এই নজুলটা সংক্ষেপে আরস করা দরকার যেই পরিস্থিতিতে যেই পরিবেশে যেই কারণে হাকিমের কোনো আয়াত অবতীর্ণ করা হয় ওই পরিস্থিতিকেই সানি নজরুল বলা হয় সুরে পাথা এবং এই সুরে এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই পরিস্থিতিটা বুঝাবার জন্য কথা আমি একটু গোড়ার থেকেই টানতে হয় কোরআনের নবী আমাদের নবী আল্লাহর হাবিব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী হজরত মুহাম্মদুর রসল্লাহ সাল্লা আল ইসলামের দুইটা মূল পরিচিতি ছিল মূল পরিচিতি কয়টা দুইটা তন্মধ্যে একটা পরিচিতি সারা দুনিয়ার সমস্ত লোকেই জানে এবং মানে ইমানদার বেঈমান সেটা একমাত্র ইমানদাররা জানে আর মানে বেঈমানদার মানতে ব্যর্থ লক্ষ্য করছেন দুইটা পরিচিতি কি একটা মৌলিক পরিচিতি হুজুর আল্লাহ আল্লাহাক মক্কার করতে সর্বশ্রেষ্ঠ শাখা আব্দুল মোতালেবের ঘরে পাঠিয়েছিলেন অর্থাৎ হুজুরের একটা পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লা এই পরিচয়টা সারা দুনিয়ার সবাই জানে আর মানে আবদুল্লাহ দুনিয়াতে আসছিলেন রবি হুজুর সসম আর একটা মৌলিক বড় পরিচয় মোহাম্মদুর আল্লাহ হুজুরের এই পরিচয়টা একমাত্র ইমানদারায় জানিয়ার মানে তাহলে হুজুরের আগমনী তথা হুজুরের জন্ম বা বেলা শরীফ দুই ভাগে ভাগ করা যায় একটা বেলা জিসমানি শারীরিক জন্ম আরেকটা বেলা দতের রুহানি আধ্যাত্মিক জন্ম শারীরিক জন্ম রবি মাসে আধ্যাত্মিক জন্ম রমজান মাসে যেদিন থেকে আসা শুরু হয় উভয় প্রকার বেলা দতের আমাদের জন্য সওয়াবের কাজ কিন্তু শারীরিক বেলাধতরা আলোচনা করলে সব পাবো কিন্তু আমল করার কিছু পাওয়া যাবে না আধ্যাত্মিক জন্মরা আলোচনার প্রতি কথাই দায়িত্ব আসে এই জন্য যারাই শরীয়তরা আমল করতে ভয় পায় বিনা আমলে ফাইতে চায় তারাই বেলা দতের জাস্টমেন্ট জন্য বেশি তাড়াহুড়া করে রুহানির দিকে যায় না মক্কার কাফেরদের সঙ্গে হজরাতের সাহাবাই তাম রাজুর আনহুমের দ্বন্দ্ব শুধু কাফেররা বলত আবদুল্লার বেটা আর সাহাবাই তারাম বলতেন তিনি আবদুল্লা বেটা তো আসেন তিনি আল্লাহর রসুল ও হজুর সাল্লা তেরো বছর পর্যন্ত এমনকি নির্যাতন হুজুর এবং সাহবাই কারাম রাজুত অমলান বদনে এইসব নির্যাতন সহ্য করেছেন কোন প্রতিবাদ করেননি অবশেষে তাদের নির্যাতন যখন চরমে পৌঁছে কাফেরা সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিবকে খুন করে ফেলবে তখন আল্লাহ সব তালা হুজুরকে আদেশ করলেন আপনি এই মক্কায় মজাম ছেড়ে সুদূর ইয়াসরফের দিকে হিজর করে চলে যান মদিনায় ইবা তৎকালীন নাম ছিল ইয়াসরফ আল্লা সবান নির্দেশে রসুল্লাহ রাতের অন্ধকারে চুপি চুপি প্রাণের দুঃস্থ সিদ্ধিকে আদে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এটা খুব লম্বা ইতিহাস সেই ইতিহাসের দিকে যাচ্ছি না শুধু সানের নজুল্লাহ বুঝার জন্যই সংক্ষেপে টাইনে যাচ্ছি বাটির পিছি পিছিয়ে যেভাবে পরোয়ানা উড়ে আল্লাহর হাবিবায় চলে যাওয়ার পর মক্কার যাদেরকে বলা হয় মহাজরিনায় এবার যেসাদ দিন্ডার আল্লাহওয়ালারা মহাজরিনকে যান মাল যত সর্বস্ব দিয়া সাদর সম্বাসন জানিয়েছেন তাদেরকে শরীয়ে বলা হয় রেখে গেলেন মক্কা তাদের বাড়ি ঘর ধন আত্মীয় স্বজন দোকান ফাল টাকা পয়সা সব কিছু ছেড়ে একেবারে খালিয়াতে চলে যান সবকিছু ছেড়ে চলে গেলেন এতে মনে কোনো আছে মহাজ আসে বরং তাঁরা মনে করতেন আল্লাহ রসুল আমাদের সঙ্গে আছেন আমাদের সব আছে কিন্তু একটি ব্যথা প্রত্যেকটি মহাজের অন্তরে ছিল লক্ষ্য করছেন সেটা কোন ব্যথা মক্কাশনী থাকতে তারা সকালবেলায় ঘর থেকে বের হইলে আল্লাহ রসুল কোর দেখত আল্লাহর ঘরও দেখত মুদিনায় চলে যাওয়ার পর আল্লাহ রসুল কোর তো দেখতে পায় কিন্তু আল্লাহর ঘর দেখে না কম্পাসের কাঁটা যেমন সবসময় উত্তর মুখী প্রত্যেকটি ইমানদারের কলমের কাঁটা বয়তুল্লা বিচ্ছেদ বেদনা কেন এমনকি হসলে করিম সরসমা মোবারক অন্তর তুষির আগুনের মতো জ্বলতেছিল হুজুর মাঝে মাঝে বাইতুলার আকর্ষণে অসহায়ের মতো আকাশের দিকে আল্লাহর বিচ্ছি নিয়ে তারা একদিন দুই দিন এক মাস দুই মাস নয় একাধারে ছয়টি বছর অতিবাহিত করলেন বৈতুল্ল শরীফ তখন কোরআশি কাফেদদের দখলে তাদের নিয়ম মতো তখনও বৈতুল্য হয়তু তাদের নিয়ম ছিল সারা দুনিয়ার যেকোনো দেশের যে কোনো ধর্মের লোকের জন্য হ্যারমের দরজা খোলা একমাত্র আল্লাহ রসুল এবং ইমানদারদের জন্য বন্ধ এবং সেখানে যেতে দেবে না বৌ কথা বলেছেন। যে তোমার প্রেমিক প্রেমিকদেরকে কান্দাইলে বুঝে তুমি মজা পাও আহ তুমি সব তোমার দুঃশনা হাতে দিয়ে দেখছ আর বন্ধুকে দূরে বসে বসে কাঁদাও আসে মক্কা রা মি সুরে পুল আজকু যাও দারে মনসুর আজকু যা খুদ যদি বাঙ্গে আনাল হক বর সরে দারা মুদি খুদ বুদ আজাদ সুদী খুদ গে রেপ্তারামুদি তোর জিমা বলা যাবে না আল্লাহ এটাই তোমার খেলা দোষে কাঁদে আর দুশনের কাছে তোমার ঘর সনে রমজান মাসে থেকে বে বসে আল্লাহ হাবিব একটা স্বপ্ন দেখলেন সাহাবাই ক্যামের সামনে সে স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলেন কারণ তারা জানে এটা আজেবাজে লোকের কোন সুবিধা বাড়ির স্বপ্ন না এটা আল্লাহ রসুলের স্বপ্ন যেটা আসমানের অহিত অক্ষরে অক্ষরে একদিন বাস্তবায়িত হবে হুজুর স্বপ্নে দেখলেন সাহবাদেরকে বললেন যা আমি আল্লাহর ঘরের তা করতেছি সাফা মারা শাড়ি করতেছি তোমরা আমার সঙ্গে গিয়া শাড়ির পরে কেউ মাথা মুন্ডাচ্ছ কেউ ছোট করতেছ বায়তুল্লার সাবিকাটি আমার হাতে আইসা গেছে এই খোঁজখবরই শুনিয়া সাহাবাই কালামের অন্তর আত্মা খুশিতে বাঘ হয়ে গেলাম ঘরের জিয়ারতে যেতে চাই তোমরা যারা যারা যেতে চাও আমার সঙ্গে তৈয়ার হও আনসার ও মহাজীর মধ্যে তৈয়ারির হিলিক পড়ে গেল কানে বর্ষা দিতে খবরদার আল্লাহর ঘরে জিয়াত জিয়ারতের নাম লইয় না তোমরা জানো না এ ঘর এখন কোরআদের দখলে কোরআসেরা আমাদেরকে যাওয়া নিষিদ্ধ করে দেখছে এ গড় জায়ারতে যাওয়ার অর্থ হইল সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া কোরাইশিরা বিশ্বের বিরিজাতি তাদের সঙ্গে যুদ্ধে জড়াইয়ে কেউ ফিরিয়ে আসতে পারিবে না সুতরাং বিবিদেরকে বিধবা করোনা বাচ্চাদেরকে তিন করো না আল্লাহর গরের জিয়ারতের নামে কেউ গর থেকে বের হইয় না নিবেদিত প্রাণ মুখর সিনের জমা হাজরাতে সাহাবাই কারণে থামাইতে পারে কোন কোন বর্ণনা আসছে ষোলশ চোদ্দশোর কথাটাই বেশি প্রবল জিকায়দা মাসের পাঁচ শুক্রবার ত্যাগ করলেন জায়গায় হুজুর এহরাম বানিলেন কোরবানির জানোয়ার নির্ধারিত করে নিলেন একটি জায়গা আছে বর্তমান তার নাম সুমাইশিয়া এখানে আসে আল্লাহ হাবিব জানতে পারলেন মক্কার কাঠেরা বিশ্ববিখ্যাত যোদ্ধা খালেদ বিন অলিদের নেতৃত্বে হাজার হাজার সৈনিক মারাত্মক প্রস্তুত হয়ে অস্ত্রে কোন মুসলমানকে হেরেমে ঢুকতে দেওয়া হবে না যদি কাউ ঢুকে তাকে জীবন্ত রাখা হবে না খালেদ বিন অলিদ তখনও কাফের তার সব জমা হচ্ছে খবর শুনে রহমতে আলম সাল্লাম খুদা বিয়াতে খিমা গাড়িলেন চোদ্দশো লোক অবস্থান নিলেন এখন মহাসংকট পানির এত লোক পান করতে খাই গোসল করতে কাপড় ধুইতে উজু গোসল করতে কত পানির দরকার ছোট্ট একটা কুয়া তলার মধ্যে পানি রহমতাম ধীরে ধীরে কুয়ার পাড়ে গেলেন একটু পানি মুখায় নিক্ষেপ করলেন কুয়ার মধ্যে জোশ আঁকা গেল এটা হুজুরের মর্যাদা কানায় পানি ভর্তি চোদ্দশো লোক যথারীতি ব্যবহার করেছে পানি এক তিলো এখানে অবস্থান নেওয়ার পর রহমতে আলম সাল্লা মনে মনে ভাবলেন মক্কার লোকেরা সারা দুনিয়ার যে কোনো দেশের যেকোন ধর্মের লোকের জন্য হেরেমের দরজা খোলা রাখল আমাদের পরি তার আমাদের প্রতি তারা এত রাগান্বিত কেন আমার মনে হয় তারা আমাদের হজের ব্যাপারটাকে রাজনৈতিক দৃষ্টিতে বিচার করতেছে তারা মনে করতেছে আর আমাদের দখল করব। এই জন্য গুলো তারা এত বিরূপ অঞ্চল মনে মনে আরো ভাবলেন মনে হয় আমার পক্ষ থেকে কেউ কেউ পাঠিয়ে নেতাদেরকে আমার মনের কথাটা বুঝিয়ে দেওয়া যায় যে বাপদাদার বাড়ি দখল করা দূরে থাকুক আমরা কাদ কিভাবে মনে করো আমাদের বাড়ি মদিনায় মক্কার সঙ্গে আদৌ সম্পর্ক নেই আমরা আসছি আল্লাহর ঘরে তাওয়া মারো সাড়ি করব। হারাফা মুজালা ভাই অকুপ করবো মিনায় কোরবানি করে তিন দিন অবস্থান করব রে জামার করে তাফে জিয়ারত শেষ করে আমরা মদিনায় ফিরে যাব হুজুর চিন্তা করিলেন এই কথাগুলো যাদেরকে বুঝিয়ে দিলে মনে হয় তারা কোনো আপত্তি করবে না রহমতে আলম সাল্লাম সিদ্ধান্ত নিলেন আমার পক্ষ থেকে নির্ভরজনীয় ব্যক্তিত্বকে পাঠিয়ে একজনকে পাঠিয়ে নেতাদেরকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব এখন যেখানে হাজার হাজার দুশ্মন মারাত্মক অস্ত্র নিয়ে তৈর এটা তো একটা অগ্নিকুণ্ডলী এর ভিতর কাকে পাঠানো যাইতে পারে কে সেই ব্যক্তিত্ব হুজুর সাল্লা চোদ্দশো সাহবাই কারাবের দিকে নজর বুলাইলেন গিয়া প্রথম আটক হইল তিনি করিম সাল্লাম হজরতুল খত রাজ আনহুকে খিমার বাহিরে একান্তে ডাই নিলেন কানে কানে বললেন বাবা ওমর তুমি কি সাহস আমার পক্ষ থেকে একে একে যাইয়া নেতাদেরকে এই কথা বুঝিয়ে দিতে হয়তো ভারত বেজেলেন বিচক্ষণ মানুষ তিনি জবাবে বললেন আল্লাহ রসুন এটা কি আপনার নির্দেশ না পরামর্শ যদি নির্দেশ হয় আমি মানতে প্রস্তুত আর যদি পরামর্শ হয় তাহলে হুজুর অনুমতি দিলে আমার কিছু কথা বলার আছে আল্লাহ রসুল মুসকি হাসি বললেন নির্দেশ নয় তুমি তোমার কথা বলতে পরামর্শানা ফাহারুক আজম রুজুরান বললেন আল্লাহ রসুল আপনার পক্ষ থেকে মনের মূল্যবান কথাগুলো কথাগুলোকে বুঝিয়ে দিতে চান এর অর্থ আমি বুঝেছি হুজুরের মোবারক অন্তরে গাফুরদের সঙ্গে আফট চায় সংঘর্ষ চায় না আল্লাহ রসুর বললেন আমার ঠিক কথাটাই বুঝেছে আমি রক্তপাত চাই না আপদ চাই উমর ফারুক বললেন তাই হুজুর আমি বলতে চাই আমার হুজুর ভালো করেই জানেন আমার সবার মধ্যে একটু তেছি বেশি আমার মতো লোকের দ্বারা মারামারি চলে আফস চলে না হুজুর আমার তলহর গরস ঘুরা শুরু হয়ে যাবো গোলমাল সেখানে লাগিয়ে যাবো হুজুর আফোস হবে না আমার মনে হয় আমাদের চোদ্দ সুযোগের মধ্যে সবচেয়ে আপস মানা ব্যক্তি হলেন হজরতানুকা আজম নজরানহুকে বিদায়ী করে আল্লাহর হাবিব হজরত ওসমান এবং আফান রাজুল আনহুকে একান্তের ডায় নিলেন তিনি বললেন বাবা ওসমান তুমি সাহস পাও আমার পক্ষ থেকে একা একা বক্কায় প্রবেশ করে নেতাদেরকে এই কথাগুলা বুঝিয়ে দিতে হদ ওসমান বললেন হজুর আপনি যদি দোয়া করেন এর কঠিন কাজে ওসমান তৈরি আস রহমত পাইজাম্বরী হাতে উসমানের মাথায় পাগুলি বেঁধা দিলেন হযত ওসমানকে ঘোড়ার মধ্যে হজ ওসমানের ঘোড়াকে হারেমির দিকে রা করিয়ে আল্লাহ সৈদা ভরি কেনতে লেগলেন ওগো মামার কলয টুকরা ওসমান দুই হিজিরতের অধিকারী দুই খোঁজখবরের অধিকারী দুই নূরের অধিকারী আফানকে হাজার হাজার কাপড়ের মধ্যে পাঠাতেছি মালা তুমি মেহরবানি করি আমার ওসমানদের হেফাজত করিও এ বলে আল্লাহ হাবি কান্দি কান্দি দোয়া করতে লাগলেন হয়তো উসমান ঘোড়া যখন হ্যারেনে প্রবেশ করে অনেক দূর থেকে দেখা গেল বনি যাকওয়ান গোত্রের কয়েকজন নজওয়ান তীর বল্লভ নিয়ে আগাইলেও বাদা দেওয়ার জন্য তাদের কমান্ডার লক্ষ্য করি বলছে শুনো দেখা যায় একটি মাত্র মানুষ আগের পিছি আর কেউ নাই একজন মানুষ কোন সময় যুদ্ধ করতে আসে না সুতরাং লোকটা নিশ্চয় যুদ্ধ করতে আসতেছে না হইতে পারে মোহাম্মদ দল ত্যাগ করি ভাগিয়া আসতেছে নয়তো বা বিশেষ কোনো বার্তা নেই আসতেছে হাববাব না বুঝি অস্ত্র ছাড়িল না আল্লাহ দোয়াকে বিঠে যাবে তারা অস্ত্র তৈরি রয়েছে আগন্তুকের প্রতি অত্যন্ত সতর্ক দৃষ্টি করতে চায় কোথায় যেতে চায় হতো যত নিকটে আসছে তাদের তারা দেখতে পাচ্ছে তাদের অত্যন্ত পরিচিত মুখ শুধু পরিচিত না একবারে সব থেকে মুখ হজরত উসমান রাজ ইসলাম কবুল করার আগেও মক্কার সমাজে অত্যন্ত আদরণীয় ছিলেন দুলাল হাতছিল সুপ্রশস্ত সারা মক্কার বুকে আবার অভিজ্ঞ বনিতা কোন একটা লোক বাকি নেই যার ফেটে উসমানের পয়সা না আছে এই জন্য তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন আল্লাহির মক্কি রেহায়া উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেন সারা দুনিয়ার যেকোনো দেশের মা বন্ধুর একটা চিরাচরিত অভ্যাস ষোলশো বাচ্চাদেরকে গুম পায়েবার জন্য মা বাচ্চার পিঠে পাতা হাত বুলাই বুলাই বিভিন্ন শ্লোক করে শোক কয়া কয়া। বাচ্চাকে গুম পাইতে চেষ্টা করে সেটা নকল করছেন এর শোকের অর্থ হইল মা তার বাচ্চার পিঠে হাত বুলাই বলেতো বাবা তুমি আমার নয়নের মণি তুমি নির তোমাকে অত আদর করবো যত আদর মক্কা বাস ভূতের নামে উসমানকে গলায় ফুলের মালায় ডুবাইবু সুফিয়ানকে বুকের সঙ্গে জড়াইয়া দিল কপালে চুমা দিয়া কয় ভাতিজা ওসমান আমি জানতাম আমাদেরকে ফেলে তুমি চিরকাল থাকতে পারবে না এতদিন পরে কেন আইলা বাবা আজ তোমাকে ভাইয়া মক্কার মাটি ধন্যসমান বললেন চাষা আমি আসলে তোমাদের আসি আসিনি আমি আসি আমার আকা আল্লাহ রাবিবের নির্দেশে একটা বিশেষ পাইগাম নিয়ে তোমাদেরকে শোনাব আমি আশা করব সত্যি যদি আমাকে মোহ্বত করো। আমার মুখে আল্লাহর হাবিবের পায় গানটা তোমরা শুনবে এবং অত্যন্ত ধীর স্থিরে চিন্তা করে সিদ্ধান্ত নেবে ম দুসমান কি বলতে চান এ কথাটা মুখে মুখে সারা বক্কায় ছড়িয়ে গেল অল্পক্ষণের মধ্যেই হাজার হাজার জনতা বয়তুলার স্থানে উপস্থিত হইয়া গেল সব সব দ্বারা নেতা সবাই আসে সবার সামনে দাঁড়াইয়া বললেন হে আল্লাহর ঘরের প্রতিবেশীরা তোমাদের মেহমানদারের সুনাম গোটা বিশ্বময় আসল তারা মেহমান নামাজ তোমাদের হজ রীতি বড় উদার দুনিয়ার যে কোনো দেশের যে কোন ধর্মের জন্য তোমরা হেরেমা খোলা রাখছ আমি বলতে চাই আল্লাহ রসুল আর ইমানদারের জন্য কেন বন্ধ থাকবে তোমাদের মনে আশঙ্কা হজের বাহানা দিয়ে এরা ইসা বাপদাদার বাইক দখল করবে আমি রসুলের পাকের পক্ষ থেকে তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি দখল করা দূরে থাক ওই দিকে হুজুর বাক করে না তারা আল্লাহর মিনাতে কোরবানি করবেন রঙিও জামার করে তাওয়ের জেরত শেষ করে মদিনায় ফিরে যাবেন আমি আশা করি আমাদের এই পবিত্র হজের ব্যাপারে তোমাদের কোনো আপত্তি থাকবে না সবাই চুপচাপ কারো মনে কোন কথা নাই কয়েক মিনিট পর আবু সুফিয়ান তোমার আমরা অত্যন্ত স্নেহ করি তা অফ করো চাউ করো যাই করো তোমার জন্য সব অনুমতি আছে কিন্তু আব্দুল বেটা আসতে বলবে না তার অনুমতি নেই এই সময় হজর উসমান দুদিকের টানে গেলেন দুদিকে টান কি সুম্ব যে বাবু লোহাকে টানে বৈত্রিল উসমানকে টাইতেছে বৈত্রিল যেন কইসে উসমান অনুমতি পাইছো তুমি তাড়াতাড়ি আসো একটু তাওয়াব করো আজ ছয়টি বছর কোন চেহারা দেখি না এই বলে যেন বৈতর আল্লাহর হাবিবায় বিয়ায় বসা আসা নিষিদ্ধ কয়েক চুপ থেকে আল্লাহ হজতে উসমান রয়ে দিলেন দিকে মুখ করি তাকাইলেন আল্লাহর ঘর আমার বেয়া দিয়ে মাফ করো যে তাওয়ের মধ্যে যে মধ্যে মোহাম্মদ নাইমান কাছে তাওয়ার সাইড কোন দাম নাই হে করাই সারা আমি জানি তোমরা কিছু কইলে ফিরো আমাকে যখন অনুমতি দিয়েছো নিশ্চয় ফিরবে না আমি আমার হাবিবকে বাদ দিয়ে না। তাকেও অনুমতি দিতে হবে তোমাকে তুমি তাওয়াফ কর শাড়ি কর। প্রয়োজন আমি তোমার বডি গার্ড দেবো কোনো বাধার সৃষ্টি হবে না যত কথাই বলো তাওয়া না করা তোমার ইচ্ছা আব্দকে অনুমতি দেওয়া যাবে না হতো স্মান বললেন কেন যাবে না সেটা তোমাকে বুঝানো যাবে না হতোষ্মান বললেন তাইলে একটি কাজ করো তোমাদের নেতৃস্থানীয় কয়েকজন লোক আমার সঙ্গে চলো আল্লাহ রসুল বসা আসেন তোমরা তাকে বুঝিয়ে দাও কেন আল্লা ঘরে তাকে আসতে দেওয়া হবে না সেখানে তার হুমকি হয়তো উসমান বললেন যে কয়জন যাবে তাদের নিরাপত্তার জন্য আমি জামিন হইতে পারি তারা ভালো করেই জানে রহমত আলমের পক্ষ থেকে কোন সাহাবি যদি কোন ব্যাপারে জামিন হয় তার আমলের নেতৃত্বে ছজন নেতাকে নিয়ে আলমের দরবারে হাজির হয় আর যা হোক মারামারি আর হবে না ফুজুর যেকোন মূললে রক্তপাত বন্ধ করবে। আর আদম জাতের রক্ত না ধরলে মজা হয় না আদম জাতের মধ্যে গোলমাল লাগাইয়া রক্তপাত করাইতে পারিলে ইবল খুশ মজা আর এরা এটার নাম রাখছে জেহাদ তোমার বাবার ঘরের জিনিস ইসলামী জেহাদ রক্তপাত আকাশ পাতাল বগুড়ায় ওই বয়ানটা এরা ক্যাশেট থেকে মাইন হুজাই নাম দিয়া সাফাই বিষে দশ টাকা করে বিক্রি করে বোধহয় এখানেও কার কার কাছে আছে। যাই ইবলিস সিদ্ধান্ত নিল কড়াই নেতারা হুজুরের দরবারে পোচার আগেই আমি গুলমটা লাগাই দিন কিভাবে লাগাবে রহমত আলম সাল্লাম যেখানে আছেন সেখানে যাই মানুষের ব্যাসে বিলপ করতেছে বিলপ পর্যন্ত বিলাপ বলে ওই কান্নাকাটিকে যেটা শুনলে আরেকজনের চোখী বাহিনী আসে এইভাবে করুণ স্বরে কান্নাকাটি করতেছে রহমত মনে করলেন নিচে কোন বিপদগ্রস্ত মানুষের কাশি গিয়ে বললেন কি ব্যাপার তুমি কাঞ্চ কেন বলো তোমার কি অসুবিধা আমি আপ্রাণ চেষ্টা করবো তোমার অসুবিধা দূর করতে তার কান্নার ব্যাগারও বেড়ে গেল হুজুর আর কোন অসুবিধা না আজীবন যার পয়সা দান লালিত আমি কোনদিন ভুলতে পারব না সে আমার পরমান আল্লাহর হাবিব আঁটকে উঠলেন শহীদ করে দিছে সামনে তার লাশ আমি দেখে আসলাম আল্লাহর হাবিবা উঠলেন একটা গাছের নিচে বসে হুজুর অজুরের কান্না দেখে চোদ্দ শত শাহবাই ক্যারাম লাগলেন এক পর্যায়ে হুজুর শাহবাই ক্যারামকে ডাক দিলেন এদিকে আস চোদ্দশো সাহাবাইকার হাজির হুজুর কেন ডাকছেন আল্লাহ রসুল বলেন তোমরা তো সবাই এহারাম অবস্থায় আস এই মুহূর্তে আমার কাছে বয়েত করতে শাহবাইকার আমরা তো সব বয়েত করা বয়েত করা আছে আবার কিসের বয়েত চান হুজুর হুজুর একবার বয় করেছো ইমানের জন্য আবার বয় করেছো জেহাদের জন্য এখন বয় চাই খুনের প্রতিকারের জন্য আমার ওসমানকে যারা শহীদ করেছে উসমানের খুনের প্রতিকার না করা পর্যন্ত নবী মুহাম্মদ মদিনায় ফিরে যাবে না কে কে আসো এই যেহাদু অ রমাতে আলমর এক হাত নিচে সাহিতের হাত তার উপরে আরেক হাত দেখাই বললেন বলতে এটা কার হাত সবাই বললো আল্লাহ রসুলের হাত কেন এটা উসমানের হাত যদি উসমান জিদ্দে থাকে উসমান আসে আল্লাহর হয়তো উসমান কি সৌভাগ্যশালী এখানে হাজির থাকলে এই সৌভাগ্য আসতো না রহমত আলমের পাইগাম্বরী হাত কে পাইগাম্বরের মুখ দিয়েছে কত দামান বয়তুল মালিক খেয়াত করছে এই বই ডাস্টবিনে ভালো যোগ্য না রহমত আলমের পাইগাম্বরী হাতকে। মুগ্ বলতেছেন আল্লাহ আপনার হাত কেমানের হাত বলছেন আমি যেন দূরে থাকবো এরকম আমার কুদ্রুতের হাত ইন এই যে আমাদের বুজুর্গ বয়স্ক হাত ধরে হাত পাইছে কোথায় এই হাত বুজুর্গদের হাতের মাধ্যমে রসুল পাক হাতের সহ জব্বুল আলমের হাতের সঙ্গে এইভাবে পরিপূর্ণ হইল আল্লাহ রসুল সাল্লাই সাহবাই কেনামকে মক্কা আক্ত আদেশ করবেন ঠিক এই মুহূর্তে উসমান রাজান হাসিখুশি নিয়ে হাসির পুজুর খবর নিয়ে জানলেন উসমানকে খুন করা দূরে থাকুক তারা একটু দুর্ব্যবহারও করে নেই জামাই আদরে বরণ করেছে মনে আর আগ্রহী নেই সামনে কথা পরে বলবো এই ঘটনা থেকে দুইটা মশালা বাহির হয় মশালার শুরুতে আমি বলব রায় আপনারা দিবেন মক্কার কাঠেরা হতুস্মানের সঙ্গে করলেও সদ ব্যবহার গোলমাল লাগাবার জন্য ইবল খুন করে দিছে এতে আল্লাহ হাবিব ব্যথিত হলেন কানলেন খুনের প্রতিকারের জন্য বয়েত নিলেন এইসব ঘটনা প্রমাণ দেয় রসুল গায়েব জানে বরং কি প্রমাণ দেয় ওখানে আসা নবী গায়েব জানতেন না এখন যারা বলে নবী গায়েব জানে এরা আল্লাহর বলতে কিছু বুঝিনি আল্লাহ তাদেরকে বুঝবার এক মাসালা আর এক মশালা আরো সূক্ষ্ম একটু চিন্তা করে বুঝতে হবে আল্লাহ আল্লাহর গায়েব জানেন না বুঝলাম আল্লাহ তো আলোল ভাই আল্লাহ তো হাজির নাজির আল্লাহ হুজুরের কান্না দেখে আপনার আপনি শুনবেন না এটা করলে গোলমাল শাসিয়ে যায় এখানে আল্লাহ তো এ কথা কইলেই না প্রত্যেকের বয়স নেওয়ার সময় আবার কুদ্দুতের হাতও আসে কারবার দেখলেন কি ব্যাপার আল্লাপাকলিম নন তিনি হাকিম হকমত দৃহিত এখানে আল্লাপাক মূল কথাটা না করল্লাহ নিজেও আসেন এতটুকু বুঝন্ত বরার কি তাৎপর্য প্রশ্ন পর্যন্ত এম ফখরদিন রাজি রহমতুল্লাহ কবির মধ্যে প্রশ্নের জবাব দিচ্ছেন এর জবাব হইল আল্লাপ অবশ্যই আল্লাহ ভালো করেই জানেন হতউমানকে হত্যা করার কথাটা আজ মিথ্যা আল্লাহ এও জানিতেন এই উসমানের দিন অত্যন্ত মজলুম শহীদ হবে আল্লা জানা ছিল না তাই হুজুর দুনিয়ায় থাকতে ওহির সুযোগ থাকতে উসমানের খুনের প্রতিকারের জন্য ইমানদারদের বয়ে থইয়া যাক কথা যেন যেদিনে উসমান মুসলুম বাবুর শহীদ হবেন তার খুনের প্রতিকার নেওয়াটাকে খুনের প্রতিকার করেছিলেন হুজুরের হাতে খুজুর এতেকাল করে গেছেন বয়টের সীমানা শেষ আল্লাহ বলেন আমার ক্ষুদ্রতের হাত আছে আমার হাবি জাকবা থাক আমি যখন আসি বয়টির সীমানা থাকবে ব্যাপারে করতে চায় সমালোচনা করে তাদের ডাক ভাঙ্গা জবাব জবাব দেওয়ার জন্য আলে হব এ বয়টির মাতাহাত এই জন্য আল্লাহ বলছেন একটা নেকাল নিলেন কাদের আমরা আল্লাহ আমাদের কাজকে এবার সহজ করে দেবেন আল্লা রসুল বললেন আমরা আল্লাহ করতে চাই জন্য তোমাদের পক্ষ থেকে বাধা আমি একটা দেই তোমরা আমার কড়াইশি ভাই আমিও তো কড়াইশি তোমরা আমাকে বাধা না দিয়া কড়াইশিরা সরে থাকো মক্কার অন্যান্য গোচ্ছকে আমাকে বাধা দিয়ে দাও অন্যান্য গোত্রের সামনে আমি জয়লাভ করি তোমাদের কারণ, তোমরা আমার প্রস্তাব তোমরা কড়াইশিরা একটু সরে থাকো অন্যান্য গোত্রকে আমার সামনে মোকাবেলা করতে দাও সহাল আমরা শরীরের অন্য গোত্র তোমার সামনে আসতে স্বাভাবিক আচ্ছা আল্লাহর ঘরের কেউ জেরাত করতে চাইলে করতে চাইলে তোমাদের কি কোন আপত্তি আছে সহায় মুক্তি বের হয়ে গেল আল্লাহর ঘরের কেউ জারাত করবে শাড়ি করবে এটা তো কোনো মানুষের আপত্তি থাকতে পারে না খুচুর প্রমান তাহলে তাহলে নেই আমরা শুধু আল্লাহর করে মদিনায় ফিরে যাবো তোমাদের কোন আপতি থাকার কথা না কথাটা মুক্তি বের হয়ে গেছে এখন মাথা চুলকে আর কয় আমাদের কড়াশি একটা স্বভাব জানেন আপতি থাকার কথা নয় তবে আমাদের নেতা আবু অনুমতি দেবে না আমরা আমাদের নেতাকে একেবারে অবহেলা করতে পারি না একটা বুদ্ধি করা যায় এবছর বিনা উমরাফে বিনা শিয়ার মদিনায় ফিরে যান আগামী বছর আসিয়ার তাঅ যারা সব করেন আমরা বাধা দেব না তুমি ঠিক আছে আমি তাতেই রাজি সাহবাই কারা মানতে রাজি না সাহাবাই করবো হুজুর আমরা এবারে আল্লাহ না করে এহারাম খুলবো না হুজুর পরমান তাকে সঙ্গে সংঘর্ষে যাইতে চাই না আগামী বছর আসলে তারা বাধা দিবে না সহাইল বলতে স্বপ্নের তাগিদ দেরিতে তো বলতে পারে সাহবাই কেন মনক্ষুণ্ণ নবীর সামনে বেশি কথা কাটাকাটি করা যায় না সহেল একটা কাজ করা যায় বিশেষ শর্তে আপনার সঙ্গে আমরা একটা সন্ধি করতে পারি হুজুর বর্মান বহুত উত্তম প্রস্তাব বলো কি কি শর্তে সন্ধি করতে চাও আজ থেকে আমরা কোনোদিন মদিনা আক্রমণ করব না তোমরা মক্কা আক্রমণ করিবে না হুজুর কয়ে ঠিক বাহিরের কোন লোক মক্কা আক্রমণ করলে তোমরা আক্রমণকারীকে সাহায্য করবে না বাহিরের কোন লোক মোদিনা আক্রমণ করলে আমরা আক্রমণকারীকে সাহায্য করব না তাও ঠিক আজ থেকে কোন লোক ইসলাম কবুল করি মদিনা যেতে চাইলে নিতে ভেজবে না ঠিক নেব না মদিনার কোন লোক মক্কা আসতে চাই বাধা দিতে পারবে না তুমি তাও ঠিক চা বাক জলে যাস হুজুর আমরা কি এত দুর্বল সোহালে সব কথাই হুজুর মানিয়ে যাচ্ছেন একটা তো কোনো আপত্তি করছেন না এমন সময় হঠাৎ আবু জন্দল রসিলহু এই সোহাইলের ছেলে লাভাইতে লাভাইতে হুজুর সামনে আসি পড়লেন হুজুর এই জালেনের হাত থেকে আমাকে রক্ষা করেন সোহাইল কয় একটু আগে যে তুমি বলেছো আমার কথা মানছ এখন দেখবো আমি তোমার কথা তুমি কতটুকু অটুট থাকো আলোচনায় আসে এখনো আমরা এখন নিতে পারি তোমাদের সঙ্গে আমার কোন আলাপ নাই আমি আমাদের বিশেষ ব্যক্তিত্ব আবদুল্লার বেটা তার সঙ্গে আলাপ করছি আল্লাহ রসুল আবু জন্দুল কবুল আবু জন্দল তুমি ফিরে যাও তোমাদের কোন রাস্তা করে দিতে পারে উভয় পক্ষের টিপ দস্তখত দিয়া কাগজ করে দুই রাখা হবে আল্লাহ রসুল ঠিক আছে কয়সব তো বকল অমির লেখা এলো হজরত আলী রাজীব লেখেই শোনাইতে হবে কি লিখছে আমাদের মত নেওয়ার পর একটা লিখতে হবে ঠিক আছে হজরত আলী প্রথমে লিখলেন বিসমুল্লাহ রহমানুর রহিম সয়ালটা কি লিখছ আরবি তো আল্লাহ কয় তো কোনো কাজ করছে তারা কই তো কি বিস্মিকা আল্লাহম্মা আল্লাহ তোমার নামে শুরু এটা লেখো আল্লাহ রসুল বললেন ঠিক আছে এটা কইলেও তো আল্লাহর নাম থাকে বিস্মিল্লা রহমান রাহিম কাইটা বিস্মিকা আল্লাহ লেখক হজত আলী চেহারা মলিন করেহম্মদুর রসুল মালে আল্লাহ রসুল মোহাম্মদ এর সঙ্গে কোরাই ত্রিবৃন্দের ফসলা সন্ধি লেখা কাটার কি লেখা হয়নি দশ থাকবে টিপ থাকবে তার মানে এখানে যা লেখা হয়েছে সব মাইনার কিছু তাই না কথা যে কাগজে আমাদের দস্তকর টিপ থাকবে এই কাগজে মোহাম্মদের নামের সঙ্গে রসুরা থাকতে পারে না আমরা তাকে তো আল্লাহ রসুল মানিয়ে না সন্ধি করতেছি না আমরা সন্ধি করতেছি বাটা বাহম্মদের সঙ্গে ঠিক তাই লেখো আর রসুল এটা বরদাস্ত করা হবে না অনুমতি দেন যে জিব্বা দিয়ে প্রস্তাবটা দিয়েছে আগে সহালে জিব্বাটা কাটা লই আল্লাহ রসুল বললেন অমর ঝগড়া করতে বসিনি এমন কথা বলোনা যে কথা ঝগড়া বাড়ে তোমার কি হক আছে তার জিবা কাটার ফারুক হজুর আপনি কি আল্লাহ রসুল নন কেন এটা কাটা যাবে আল্লাহ রসুল বললেন শুনো আমি আল্লাহ রসুল একতা যেমন ঠিক আমার যে আব্দুল্লার বেটা ঠিক সুতরাং আমার পাশের থেকে রসোল্লা শব্দ কাইটা অ্যাপনা লেখ। ও ফারুক বলেন এ সদ সাহবাকে জীবন থেকে রসোল্লা কাইতে দেওয়া হবে না আল্লাহ হাবিবাহ একটু বিপাকে পড়লেন কারণ জগতের মানুষ কার বিরোধিতা করে দুই ভাবে কে বিরোধিতা করে শত্রুতা করে মহব্বতের কারণে শত্রুতা করি বিরোধিতা করিয়া তাকে বোঝানো যায় মহব্বতের ভিত্তিতে বিরোধিতা করলে এটা বোঝানো মুশকিল সে বুঝে আমি মহব্বতের সহ কইতেছি কাজটা হইতেছে নবীর মানসার বিরোধী এই মহব্বতের সহিত বিরোধিতা করলে এদেরকে বোঝানো মুশকিল এই দাবিতে খ্রিস্টানরা হয়তো ঈশাকে খোঁজার ব্যাথা কইছে শতুতা করি না মোহব্বত করি মহব্বত করি কইছে এদেরকে হেদায়ত করা যাচ্ছে না এই বেদাতিরা নবীকে আল্লাহ জাতি নূর করে মহাব্বত করি থাকতে এটা কাটতে দেব না আল্লাহর হাবিবাহার একটু মলিন হয়ে গেল সেদিকে আকবরের দিকে তাকাই বললেন प्रयोजनाकार इमामी सीडीओ पायख आलआरब एंटरप्राइस ऐचुल्लिस मद्रसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य एक आठ एक आठ सात शून्य